রহিদীন ইহুদ হুম পয়সোনম সখি মিম মদ বুন্দ প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে থেকে এক ব্যক্তি এলো এবং দান করলো এত অল্প দান করার আল্লাহর প্রয়োজন নেই এই অল্প পরিমাণ থেকে আল্লাহনি তো বেশি করলেও তাদের আপত্তি করতেছে তারা কম আপত্তি করতেছে তো আসলে উদ্দেশ্য হলো মুসলমানদের উপরে তাদের তহান করা মধ্য থেকে যারা স্বতস্ফূর্ত ভাবে দান করে তাদেরকে যারা দোষারোপ করে ফিসাদ সাদকার ব্যাপারে ইয়াল মিজুন এবং যারা ইহদাহ এবং সকল লোকদের প্রতিও তারা দোষারোপ করে মিনাল ধরা যাবে ধরা যাবে এবং যারা ওই লোকদের প্রতিও দোষারোপ করে যারা তাদের পরিশ্রম লব্ধ বস্তু ছাড়া নিয়ে তার উপহাস করে দেখো এখানে খুব কষ্ট করে যেটা উপার্জন করে বা সেটাই তারা নিয়ে আসে এখানে ওই মাকামে মাদহ এর মধ্যে উল্লেখ করা হয়েছে তাদের কথাটা ইহুদাহ যারা পরিশ্রম করে যতটুকু অর্জন করে এটা তারা নিয়ে আসে আল্লাহ তালা তাদের প্রশংসা করতেছেন কিন্তু এদের দোষারোপ করে মুনাফিকরা এটা দ্বারা এদিকে দেয়া হলো যে যাদের হাতে স্বাভাবিকভাবে পয়সা নাই পরিশ্রম করে পয়সা কামাই করে তারাও যেন যে হাদের ফান্ডে খরচ করা থেকে থাকে তারাও যদি এটা খরচটা করে তাহলে তারা এই আল্লাহ তালার কাছে এই মাদাহটা পাবে এ কাবলে মাদাহের জায়গায় তাদের কথাটা উল্লেখ করা হলো যে যারা কষ্ট করে কিছু কামা কিছু এটাই নিয়ে আসে তাহলে এনফাকের থেকে যারা ফোকারা গোরা বা ফোকার মস্তাস না আমাদের হাতে পয়সা আমরা কী দেব না তোমার হাতে যতটুকু আছে অতটুকু থেকেই তুমি একটু দাও ব্যাস দাও তো হলে আল্লাহ কাম দেখবেন না যে তুমি কত দিস দেখবেন তোমার কি হালাতে তুমি দিস ইস্তাক ফির হম আউ্লা ফের আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন কিংবা ক্ষমা প্রার্থনা না করেন তাহির ইস্তেফার ওয়াতার কেহি হুজুরকে এখতিয়ার দেয়া হয়েছে করতেও পারেন নাও করতে পারেন তার উদ্দেশ্য হলো আধিক্য বোঝানো বাংলাতে যে আমরা বলি একশো বার সত্তর বার চোদ্দবার এগুলোতে কিছু কিছু সংখ্যা আছে না কিছুতে ক্ষমা করবেন বলছেন যে আমি যদি এটা জানতাম যে যদি আমি সত্তরের বেশি ইস্তেক করি তাহলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে তাহলে আমি সত্তরের বেশি কিন্তু হুজুর কথা দ্বারা কি বোঝা যায় যে আমি জানি যে কেউ বলে এখানে আদে মকসুস উদ্দেশ্য মানে সত্তরবার লিহাদিহি আইজান এটাও একটা হাদিস দ্বারা সাবের হাদিসটা হলো যে ওয়াসা আজিদ ও আলাস হুজুরে বলছিল যে আমি সত্তরের চেয়ে বেশি করব এটা একটা হাদিসের মধ্যে আসছে এরপরে হবে না এটা নিশ্চিত করে আল্লাহ তারা বলে লাহুম এই আয়াত দ্বারা নিশ্চিত করে দিচ্ছেন যেটা সামনে অন্য জায়গায় আসছে একষট্টি পৃষ্ঠাতে এটা ওই ওই দিন যেটা বলছিলাম সেটাই সেই যেটা কিতাবে দেখা হয়েছে নিচে দেখা আছে মতো বলছিলাম কোনটা যেটা যেটাকে তাসলিম সেটার তাফসিরও তাস দিক দিয়ে করা যায় মানে ইমান ইমান এটার মানা তাস দিক দিয়ে করা যায় বাকি যখন এটা ইমান দ্বারা উদ্দেশ্য হবে যে কাউকে বিশ্বাস করা মহস আমরা যেটা বলি কাউকে বিশ্বাস করা কারোর কথা বিশ্বাস করা তখন এটার সেলা লাম আনার প্রয়োজন পড়ে না কা এটা বললে হয়ে যায় কিন্তু যেহেতু আগেই ওটা আনছে করার জন্য তফতার গিহি গি মানে হলো ইমানে তাসলিমের গায়ের এটাকে হাসে সবিতে বলছে যে গাই মানে হলো ইমানে তাজদিক ইমানে তাজদিক মানে ইমানে তাজদিক মানে হলো যে ইউমিনু বিল্লা বলে যেটা বুঝাইছে আর হাসে জামালওয়ালা হাসে জামালে বলছেন হল গাই রেহি মানে হলো হলুদ ফিন্ন এইটা হলো মিনু দিয়ে যেটা বুঝাইছি তাহলে ইমানের একটা মানা হলো আল্লাহর উপর ইমান আনা যেই ইমানটার কারণে একটা বান্দা অনন্তকালের জাহান নাম থেকে বেঁচে যায় এটা হলো ইমানুল আমান কি বলে এটাকে ইমানের পরে বা আসার প্রয়োজন নাই লাম আসার প্রয়োজন সরাস হয়ে আসতে পারে এটা বোঝাবার জন্য এই যে পরেকটা যে ইমানে আমান না এটা বোঝানোর জন্য লামটা নিয়ে আসছে পরে ইমানুল আমান না এটা বোঝানোর জন্য লাম নিয়ে তারা বিদ বসে থাকতে পেরে তারা আনন্দিত এখানে একটা জিনিস খেয়াল করো যে শব্দগুলো আল্লাহ তালা বলেন তারা জেহাদে যাওয়ার কাবিলিয়ত হারাইছে এই আল্লাহ তাল পক্ষ থেকে তাদের জন্য এটা হয়েছে যে তারা যেতে পারবে না মুখাল্লাফ তাদেরকে পিছনে বসায় রাখা হয়েছে এটা তাদের জন্য কোন খুশির জিনিসটা না মোনাফিকদের আরেকটা আলামত বলতেছে যে মোনাফিকরা তারা যেহাতে তো যাবে না যেহাতে না যে তার আনন্দ থাকে আনন্দিত থাকবে যেহাতে যায়নি আল্লাহ আল্লাহ বাঁচাইছে আমাদেরকে এটা গেলে তো মরে যেতাম এই যে যে হাতে না যে তার আনন্দিত ফারিহাল মোখাল্লাফু নবীমা কাদিহিম অথচ একটা মোমেনের ইমানের দাবিটা কি সে যদি কোনো আমল করতে না পারে তাহলে তার কাছে কষ্ট লাগবে আর মুনাফেকের অবস্থা হলো যে সে আমল করতে না পেরে বেঁচে গেছে এইটা সে খুশি ফারিহাল মোখাল্লাফু নিম যারা পিছনে রয়ে গেছে বা যাদেরকে পিছনে রাখা হয়েছে তারা আনন্দিত বসে থাকতে পেরে ফা বাহ রসুল্লাহ আলী হাসাল্লামের পর তারা অপসন্দ করবে এবং এটা দুটা হলো কথাগুলো খেয়াল করো একটা হলো তারা আনন্দিত আরেকটা হলো তারা জেহাদ করতে চায় না আরেকটা হলো যারা জেহাদ করতে যায় তাদেরকে এই বিভিন্ন কথা বলে তাদেরকে নিরুৎসাহিত করে অন্যদেরকে মৌসুমের বাহানা দিয়ে যুদ্ধে যাওয়া থেকে অন্যদেরকে বিরত রাখা তো ফিলহারি মানে এটা ওই সময় ছিল এটা তো মুনাফেকদের একটা হলো যে তারা মৌসুম মৌসুম এখন মুনাফেক না তো সেখানে গরম ছিল কখনো দেখা যাবে যে ভিন্ন একটা কিছু তারা মানুষকে একটা হলো নিজেরা আপনি জাহান্নামের আগুন আরো বেশি উত্তপ্ত ইশারা করা হলো যে জেহাদ থেকে তারা যে বেঁচে থাকতেছে এর কারণে তারা জাহান্নামে যাবে ফায়দাটাই বলে জেহাদ কি মোখালাফাত জাহান্নাম কি ওয়াহিদ যে ওরা জেহাদে যাচ্ছে না খুশি তারা অপছন্দ করতেছে অন্যদেরকে হলো যে তারা জাহান্ন আগুন কে ভয় পাবে তাহালুফ বর্জন করে তরক করে লি মা এই বিষয়টা যে জাহান্ন তারা দুনিয়াতে একটু হেসেনিক আখেরাতে তারা অনেক কাঁদবে তারা দুনিয়াতে একটু হেসেনিক আখেরাতে তারা অনেক কাঁদবে মুনাসবত লাগের সাথে এই যে তারা ফারিহা এবং যেহাদের যে অপসন্দ করতেছে অন্যদেরকে বিরত রাখতেছে তো বলতেছে খবর দেওয়া হয়েছে তারা দুনিয়াতে হাসতেছে তারা ঠিকই কাটবে দুনিয়াতে হাসতেছে ফাইন রাজা আকাল্লাহ ইলা তিম মিনহুম আল্লাহ যদি আপনাকে তায়ের থেকে ফিরিয়ে নিয়ে যান ইলাত ইফাতিম মিনহুম তাদের মধ্য থেকে একদল লোকের কাছে আল্লাহ যদি আপনাকে তাদের কাছে ফিরিয়ে নিয়ে যান তাহলে তারা আপনার কাছে অনুমতি চাইবে লুল হরুজি মা আপনার সাথে সামনের কোনো অভিযানে বের হতে এই কথাটাকে আল্লাহ তাহা ফাইন রাজা আকাল্লাহ বলতেছে যদি আপনাকে আল্লাহ ফিরিয়ে নিয়ে যান আর তো নাজল পথে একদল লোকের কাছে যদি আপনার আল্লাহ আপনাকে ফিরে নিয়ে যায় মিমান আমার সাথে আর তুমি কোনো শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না তোমরা প্রথমবার বসে থাকতে পছন্দ করেছো তোমরা প্রথমবার বসে থাকতে পছন্দ করেছো এটা দ্বারা বোঝানো হলো কি যে যারা প্রথমবার প্রথমবার সরের কোনো কোন ছাড়া যায় নাই এই মানুষগুলো পরে যদি যেতে চায় কোনো সুবিধা দেখে তাহলে এদেরকে সাথে নেওয়া হবে কেন কারণ প্রথমবার যদি তারা মানে তারা পরের বার যদি দিনই যজবানিয়েই যেতে চায় তাহলে প্রথমবার কেন দিনী যজবানি যেতে চাইলেও না পরের তাদেরকে নেওয়া হবে না এটা থেকে মাস্তা বের করেন যে যে সকল লোক অন্যান্যদেরকে অন্যান্য মানুষকে আম মুজাহিদেরকে জেহাদের প্রতি নিরুৎসাহিত করবে এবং সাধারণ মুজাহিদদেরকে আমিরের প্রতি বজ্জন বানিয়ে ফেলবে এই মানুষগুলোকে সঙ্গে নেওয়া হবে না এদেরকে সঙ্গে নেওয়া হবে যারা ভীরু প্রকৃতির কারণ যুদ্ধের ব্যাপারটা এমনই যে সেখানে যদি দুই জন ভীরু প্রকৃতির হয় তাহলে সে তার এই ভিড়তা লুকাবার জন্য অন্যদেরকে চাইবে তার দলে ভিড় এই মানুষ গুলোকে সঙ্গে বললো যে এরা যেহেতু মানে ওরা নিজেরা তো যুদ্ধ করবেই না বরং অন্যদেরকে যুদ্ধ থেকে ফেরাবে এই জন্য যে সকল মানুষগুলোর ভিতরে বেশি প্রশ্ন তাস্লিমের মাদ্দা নাই মানে মেনে নেয় না তাকে যাদের ভিতরে নাই তাদেরকে সঙ্গে নামানো চাই নিলে ক্ষতিটা বেশি হবে আর মানে বুঝতেই এটা এমন একটা মরজ যেটা মোতার্দি মরজটা মোতার্দি ওমা সাল্লান ওই যে পিছনে গেছে না তাবুকের এই যে তালুতের ওয়াকিয়ার মধ্যে যে এদেরকে আল্লাহ তালা চাইছেন যে এরা আলাদা করে থাকো এরা গেলে আর ওর যারা আসলেই যোদ্ধা তাদের অসুবিধা হবে আলাদা করে রেখে দেওয়া আল্লাহ উবাই আবদুল্লাহ বিন উবাই জাহিদ ভাবে তো মুসলমানই ছিল এবং অনেকে মুসলমানি ভাবতো তো এই আবদুল্লাহ বিন উবাইয়ের এর ছেলে আবদুল্লাহ ছেলে নামা আবদুল্লাহ তো আবদুল্লাহ তিনি আবার মুখলে একজন সাহাবি ছিলেন তো যখন আবদুল্লাহ মারা গেছে মানে আব্দুল্লাহ মারা গেছে তো আব্দুল্লাহ ছেলে যে আবদুল্লাহ তিনি আসছেন হুজুর গাছ আব্বার জানা জানাজা তো ওনার দিল জুইর জন্য এবং আরো কিছু দিনই মাসলাহাজের দিকে তাকিয়ে হুজুরে গেছে উমর রদি আল্লাহ যাওয়ার সময় বাধা দিচ্ছে যে কার জানাজা যেতেছেন আপনি তোমর রদি আল্লাহন হুজুরে জানাজা গেছে জানাজা পড়ছেন একটা হলো ওই সাহাবির জুই আরেকটা হলো ওই আর এক মাস ছিল তো জানাজা পড়ার পর তারপরে এবার দাফন করা হবে জামাটা এই পড়ায় দিচ্ছে হুজুরের এই আখলাখটা দেখে যে এই যে এই লোকটা রসুলসালিসামের সাথে কত দুশ্মনী করছে ওনার কবিলার লোকজন তো জানতো খাজরাজের এই আবদুল্লাহ লোকজন জানতো এবং সে কবিলার লোকদেরকে ইসলাম থেকে ফিরাবার জন্য অনেক কথাবার্তা বলতো এ রসুল সাল্লাহ হাসের বিরুদ্ধে সাহাবিদ আসল মখলে সাহাবিদের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলতো কিন্তু হুজুরের এই আখলাটা দেখে ওই কবিলার এক হাজার জন মুসলমান হয়ে গেছে নাকি এইটা হলো দিনীম আস্তান তো হুজুর সাল আলী হাসর নিজের জামাটা আবদুল্লাহকে পড়াই গেছে এটার একটা জাহিরি কারণ এটা বলা হয় যে বদরের যুদ্ধে বদরের যুদ্ধে শীতের মৌসুম ছিল তো কয়েদি যারা ছিল তাদের সবার জন্য জামার ইন্তজাম করা গেছে তো তখন জামানেন তে জামানের ওই কেউ জামা দিলে যে আব্বাস তিনি ছিল যার ফলে লাগেই নাই পরে আব্দুল্লাহ সেও আবার দেহটা খুব বড় সরো ছিল তো এই আবদুল্লাহ বিন উবাই এর জামাটা হাজার আব্বাস হদিয়াল্লাহ কে পড়াই দিয়েছিল এই যে দেখো একটা মুনাফিকের একটা এক সান রসুল সাল আলিয়া খানদানের উপরে থাকবে এটা হুজুরের বরদাস্তর আর এই এক স্থানটা হলে একটা মুনাফেকের এই একসানটা হুজুর হুজুরে রেখে দেবে এই জন্য ওই কুদরতি একটা আন্তুর জামাটা ওর পড়া এই শেষ চলে গেল আর হজর আবদুল্লাহ যে আবদুল্লাহ বিন আবদুল্লাহ ওনার একটা ছিল যে তো কতই করছে কিন্তু আল্লাহ তাল কাছে তো মাধ্যমে একশন নেয় নাই সেই হিসেবে উনিও এইভাবেই ছিলেন তো এই জামার কারণে কি ওর শাস্তি কোনো কম হবে এই মানসিক ঘটনাটা বলেছে যে আল্লাহ হেরেস যখন আসবে জামাটা খুঁজলে তারপরে পিটা দিবে এটা করবে না তাদের মধ্যে থেকে যারা মারা যায় এদের উপর আপনি কখনোই জানাজার নামাজ পড়বেন না তুসল্লি আলা আহাদি মিনহুম মাথা আবাদা এই আয়াত নাজিল হওয়ার পর আর কোন মুনাফেকের জানা যে হুজুর শরীফ হয় স্পষ্ট করে কে কে মুনাফেকটা বলে দিছিল কারো জানা যায় গেলে হুজুর খেয়াল করতেন হুজাইফা যাই কিনা হুজাইফা গেলে উনি যেতেন আর হুজাইফা যদি না যায় তাহলে এরপর একদিন খেলাফতের পর অমর উদ্দিন একদিন হাজর হোজাইফাকে বলছে হোজাইফা আমাকে একটু বলেন যে ওই মুনাফিকদের তালিকাতে আমার নাম আছে কিন্তু হোজাইফার উদ্দানা তো একদম আপনি বলেন টাকে আপনার নাম থাকবে না একটু নিশ্চিত করে বলেন না অমর রদি আল্লাহনের মতো ব্যক্তি নিজের ব্যাপারে আশঙ্কা করতেছে যে আমি হয়তো আমার অজান্তে মুনাফেক হয়ে যায় যেই জায়গায় অমর রদি নিজের ব্যাপারে এটা ভাবতে পারে সেখানে আমি আর তুমি কি তো এটা নিজের বেলায় যেমন অন্যের বেলায় তেমনই হবে এই জন্যই তো হাদিসের মধ্যে আসে যে কোন একজন ব্যক্তির ব্যাপারে যদি তুমি প্রশংসা করতে যাও তাহলে আল্লাহর হওয়ালা করা ছাড়া সরাসরি না যেমকে এমন এরপরে আল্লাহর হওয়ালা করতে হবে আমার ধারণা এমন বাকি আল্লাহ তাহার সামনে আমি তার তাজকিয়া করতেছি না হিসাব তো আল্লাহর কাছে এই জন্য কারো বেলায় একদম নিশ্চিত হওয়া যে ইনি তো জাননাতে যাবেই যাবে এটা নিষেধ নিষেধ নিষেধের মধ্যে পড়ছে না যে হাবি শহীদ হয়ে গেছে মা ইসা বলতেছে হানি আল্লাহ কাবিল জাননা শহীদ হয়ে গেছে ছেলেটা মারা গেছে মা কাঁদতেছে সেখানে মা কেঁদে কেঁদে বলতেছে যে জান্নাত তোমার যেন মুবারক হোক এই জায়গায় হুজুরে বলতেছে হতে পারে যে সে আজে বাজে কথা বলেছে দেখো হুজুরে মায়ের মনটা কতটা ব্যথিত এই জায়গা তো উল্টা সান্ত্বরনা দেওয়া দরকার যে তোমার ছেলে অবশ্যই জান্নাতে বেশি না হুজুরে এখানে তাম্বি করতেছে তাম্বি করা আসলে উদ্দেশ্য এটা না যে জান্নাতে যাবে না এটা না বরং এই যেই জিনিসটা তোমার জানা নেই নিশ্চিত করে তুমি বলো কেন এটা বলো কেন কথাটা বুঝছো না বেলায় নিশ্চিত আশা করা যায় যে আশা রহমাত গেছে না পিছনে যারা ইমানদার তারা আল্লাহর রহমত এ শুধু আশা করে আমরা আশা করতে পারি যে নোমল করতেছি আশা আছে যারা চলে গেছে তাদের ব্যাপারে আশা নিশ্চিত করে একদমের সাথে বলা এটা নিষেধ আচ্ছা তোমরা পড়বা যে কেউ যদি নিজের ব্যাপারে নেফাঁকের আশঙ্কা করে সেই আসলে মোমেন কারণ সে নিজের উপরে নেফাঁকের আশঙ্কা করে না নিজের উপরে নেফাঁকের আশঙ্কা করে না যে ভিতরে ইমান আছে সেই ভয় পেতে থাকে যে আমার ভিতরে না পারে নেফাকে আশঙ্কা নিজের উপরে করা এটা নিজের উপরে আর যে তারপনি দাঁড়াবেন না আয়ত্তের সঙ্গে এটা রক্ত হল যে পূর্বের আয়তে বলা হলো যে মুনাফেক তাদের জানাজানামাজ পড়বেন না আপনি কবরের কাছে দাঁড়াবেন ওনা তারা আল্লা আল্লাহ রসুলের সাথে কুফুলি করেছে এই অবস্থায় তারা মারা গেছে এরপরে আল্লাহ তালা বলতেছেন যে তাদের আমল এবং আউলাদ এগুলোকে এগুলো যেন তোমাকে মুগ্ধ না করে উদ্দেশ্য হলো যে কেউ যেন এটা না ভাবে যে তারা যদি আল্লাহর কাছে অপসন্দনীয় হতো তাহলে তাদেরকে আল্লাহ তালা এত ধন সম্পদ এত আউলাদ কেন দিলেন তো কারো এই ইয়েটা আসতে পারে ধারণাটা আসতে পারে যে পূর্বে রাতে বলা হলো যে এই মানুষগুলো কাফে আবার আল্লাহ তালা তাদেরকে এত ধন সম্পদ দিয়ে রাখছে ধন সম্পদ দিয়ে রাখা এবং আউলাদ ফরজান দিয়ে রাখা এটা তো আল্লাহ তালার কাছে যেন একটা মকবুল হওয়ার জাহি একটা আলম এখানে আসলে ধন এবং জন ধন এবং আউলাদ এটা তারা উদ্দেশ্য হলো দুনিয়া কি উদ্দেশ্য এটা দুনিয়া মানে দুনিয়ার কোনো জিনিস এটা ধন হোক আওলাদ হোক ইজ্জত হোক সম্মান হোক মানুষের রাগবত হোক যা কিছু এটার উদ্দেশ্য দুনিয়া এখানে ধন আর আওলাদ উদ্দেশ্য না উদ্দেশ্যটা হলো দুনিয়ার যা দুনিয়া বলতে যা বোঝা যায় ধন সম্পদ এটা দুনিয়া আওলাদ এটা দুনিয়া এবং মানুষের প্রিয় পাত্র হওয়া অনেক মানুষ রুজু হচ্ছে এটাকে তুমি মনে করো না যে এটা আল্লাহর প্রিয় হওয়ার একটা লক্ষণ এটা আল্লাহর প্রিয় হওয়ার লক্ষণ আল্লাহর প্রিয় যদি কেউ হয় এই হালাতগুলো না থাকলেও সে প্রিয় হইতে পারবে আর যদি কারোর মধ্যে এই হালাতগুলো থাকে ধন আছে সম্পদ আছে অনেক মানুষ তার দিকে রুজু হয় মানুষের অনেক শ্রদ্ধার পাত্র এগুলো থাকলেও সে আল্লাহর এটা হলো কিনা কত নবী অনেক এর দ্বারা কি বোঝা যায় যে অনেক মানুষ রুজু হওয়া অনেক মানুষ আমাকে শ্রদ্ধা করে অনেক মানুষ আমাকে ভক্তি করে অনেক মানুষ আমাদের কাছে আসে এটার কারণে আমি অনেক কিছু হয়ে যাইনি এটা না বরং যারা ইমানদারও না এমন কত মানুষ মানুষের শ্রদ্ধার পাত্র না বোঝা যায় এগুলো এমন ধন সম্পদের আজাব এটা তো পরিষ্কারই যে ধন সম্পদ ক্ষমা করতে পিছনে নদীটা গেছে ধন জমা করতে গেছে কষ্ট করতেছে আহলাদ এগুলোর জন্য কষ্ট করতেছে আর একটা যেটা আজাব যেটা অর্থে যেই মানুষগুলো দুনিয়ার লাইনে অনেক নিচু লেভেলের তাদের আমি এত আত্মা কেন করব। এটা যদি সে মনে করে তাহলে এই ধন সম্পদ সত্যিকারে তার জন্য আজাব মানে একটা ধরনের যা হেরিয়ে ধন জমা করতে গিয়ে সে অনেক কষ্ট করতেছে সন্তান আদি যেন অনেক কষ্ট করতেছে এটা যদি কারণ নাও হয় বিরাট একটা আজাব এই জাহেরি আজাবের থেকে এই আজাবটা অনেক বড় আজাব কথাটা বুঝতে পারো নাই মানে দুনিয়ার আশপাশের চাকচিক্য দেখে সে নিজে হকের উপরে আসে এটা ভাবতেছে তাহলে তো সে এই আজাবটা এমন আজাব যেটাই থাকে যাহার নামে নিয়ে যাবে নিয়ে যাবে আর এটা যদি তার না থাকতো কেউ তারে দামও দেয় না তখন সে চিন্তা করতো যে কেউ যেহেতু আমাকে দাম তালাশ করি তাহলে এবার বলতেছে যে এই যে আগে যে বলা হলো ধন সম্পদ এগুলোর কারণে কেউ আল্লাহর কাছে প্রিয় পাত্র হয় না এটার সাথে মোনাসমাদেখে বলতেছে যে ইদা সোরা যখন কোন সুরা অবতীর্ণ হয় এটা থেকে এই ফায়দাটা বোঝা যায় যে ইমান এর দাবি হলো জেহাদ ইমানের দাবি হলো জেহাদ সাবিত হয় যে ইয়ার মধ্যে লেখা আছে তাদের মধ্যে যারা সামর্থ্যবান ধনসম্পদের সম্পদের অধিকারী তারা আপনার কাছে জেহাদে না যাওয়ার জন্য অনুমতি চায় এই যে আগে যে বলা হয়েছে আমলাদারা এই আমোয়াল এবং আওলাদ এটা তাদের জন্য কিভাবে সামর্থ্য আছে তারপরে না যাওয়ার জন্য তারা বলে যে আপনি আমাদেরকে অব্যাহতি দিন আমরা বসে থাকা লোকদের সাথে থেকে যাব না দার না আমাদেরকে অব্যাহতি দিন আমাদেরকে ছেড়ে দিন নাকুম আলকা আই যারা বসে থাকবে আমরা তাদের সাথেই থাকবো এটা থেকে একটা ফায়দা যেটা বলা হয় সেটা হলো যে এই যে দেখো এখানে বলা হচ্ছে ইস্তা আদানা মিনহ তাদের মধ্যে যারা সামর্থ্যবান ধন সম্পদের মালিক তারা জেহাদের না যেতে আপনার কাছে অনুমতি প্রার্থী এটা তারা বোঝা যায় যে যেহাদের থেকে যারা দূরে থাকে আকসার ওই মালের কারণে দূরে থাকে মাল দ্বাররা জেহাদ থেকে দূরে থাকে কারণ মালের টানটা অনেক বড়ো টান সম্পদের টান এটা অনেক বড়ো টান আর যারা মাল নাই তো সে তো তার মালই নাই তো সে অতটা ওই টান বোধ করে না আর যার মালও নাই সন্তানও নাই সেতে তো একেবারে পুরাই খালি আছে না তাহলে যেই ব্যক্তির মাল তাকে এই ইমানের থেকে বিরত রাখলো এই মালটা তার জন্য আজাব না ভিন্ন কোন আজাব যদি নাও হয় এটাও তো বিরাট একটা আজাব এটা তো বিরাট একটা আজাব যে ব্যক্তির ধন সম্পদ হয়েছে কিন্তু হজ করে না এই ব্যক্তির যে ওই ব্যক্তি ভালো না যার সম্পদও নাই সে হজ করতেও পারে না অনেক ভালো না তারা পিছনে বসে থাকা লোকদের সাথে থাকতে থাকতে চায় রেআইন আল খাওয়ালিফ তারা যারা পিছনে পড়ে থাকে তাদের সাথে থেকে যেতে চায় আই তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে তারি র কি হেকমত কি রহস্য এটা তারা বুঝেনা আর এই আবু হিয়ানি বাহরুল মহিতা তিনি বলেন যে ফালিয়াজলি ত্ববীই লা ইফতারুনা ওয়ালা ইয়াতাদাব্বারুন ওয়ালা ইয়াতাফাহামুন মা ফিল জিহাদে মিনাল ফাউজি ওয়াস সাআদা ফালিয়াজলি ত্ববীই দেখে এখানে কথাটা কি বলতেছে তুবিআ আলা কুলুবিহ তাদের দিলের মধ্যে মোহর মেরে দেয়া হয়েছে ফাহুম লা ইফতারুন এটা ফাটা কি বোঝায় এই ফাটারসবব ইয়া তিনি এই অবর্তে তাফসীরটা করতে গিয়ে তিনি বলেন যে ফালি আজলি ত্ববী এই মোহর মেরে দেওয়ার কারণে লা يفহামুনা না লা يفকাহুনা ওয়া লা ইয়াতাদাব্বারুন ওয়া লা يتফাহামুন মা ফিল জিহাদি মিনাল ফাউজ ওয়াস সাআদা জিহাদে যে আছে এটা তারা বুঝতে পারে তাহলে নেফাকের কারণে আল্লাহ তালের পক্ষ থেকে এই হালাতটা আসে যে দিলের মধ্যে মোহর পড়ে যায় মোহর লেগে যায় এরপরে তারা জেহাদের ফাওয়া এদার বুঝতে পারে দেখো করোনা কেরমের অনেক জায়গায় এই জিনিসটা আমরা দেখতে পাই যে বিশেষ করে সুরাত মধ্যে তো এই বিষয়গুলো তার সিল আসছে আনফালেও কিছু কিছু আসছে যে যেখানেই জেহাদের আলোচনাগুলো আসে সেখানে জেহাদের সাথে ইমান শব্দটা যুক্ত করে দেয় আবার এর পাশে একটু আগে বা পরে নেফাকের আলোচনাটা নিয়ে আসে জিহাদের আলোচনাটা আসে ইমানের সাথে আর ওদিক তর্কে জিহাদের আলোচনাটা কেন অনেক জায়গায় এর দ্বারা এই জিনিসটা হচ্ছে যে ইমানের দাবি হলো জেহাদ আর যেহাদ করবে না তার নাই। এই বিষয়টা ওই একটা হাদিস থেকে ওইটা বোঝা যায় যেহাদ করল না এবং জেহাদের জন্য দৃঢ় সংকল্প ঢ় সংকল্প করে প্রস্তুতি নিয়ে বসে থাকবে আর যে যার এটা হবে না সে নেফাকের উপরে মারা গেল বলছিলাম কিনা যেখানে হাতিসে বলা হচ্ছে মা তা আলা নেফাকের একটা সর্বার উপরে সে মারা গেল। কাটছে আর যার দিলের মধ্যে নেফাক থাকবে তার ব্যাপারে আল্লাহ বলতেছেন ফাহুম্লা সে বুঝবে না জেহাদের ফুল্লাহ এই জন্য জেহাদের ফাইদ যদি বুঝে আসে তাহলে সেখানে নিজের ব্যাপারে কাদা চাই যেহাদের কেন বুঝে আসতেছে তাহলে কি আমার ভিতরেছে নিশ্চিত করে তো অন্যের ব্যাপারে বলা যাবে না সবগুলো কথা আমার নিজের জন্য সবগুলো কথা কার জন্য নিজের জন্য কথাগুলো তোমার আবার উঠে গুণা হয়ে যাবে নিজের জন্য আমার যদি জেহাদের ফুল বুঝে না আসে তাহলে আমার নিজের ব্যাপারে চিন্তা করতে হবে আমার ভিতরে আবার নেফাকে শেখেছে এটা এই যে দেখো এটা তো হলো মুনাফেকদের কথা বলা হলো এনেছে দেখো রসুলের সঙ্গে যারা ইমান এনেছে মা শব্দটা দরকার টা কি ছিল এখানে মা শব্দ দিয়ে বোঝানো হয়েছে যে রসুল এবং রসুলের সঙ্গে থেকে যারা ইমান আনবে তাদের মধ্যে এই অস্তা আসবে যে অন্য জায়গায় যারা থাকে তাদের সঙ্গে থাকার কারণে অস্বাটা আসছে এটাই বোঝানো হলো যে রসুল এবং রসুলের সঙ্গে যারা ইমান এনেছে তো তাদের অবস্থা এটা হবেই রসুলের সঙ্গে ইমান আনছে মানে ইমান আনছে আর যারা পরবর্তী এখানে তিনটা পুরস্কার বলতেছে যারা জেহাদটা করবে একটা পুরস্কার হলো তাদের জন্য রয়েছে বিরাট কল্যাণ বিপুল কল্যাণ লহমুল খায়রাত এবং আখেরাতের কল্যাণ গণিমত এগুলো আর একটা মানা তো হলো কি মানে হলো মিনানি ওয়াল গানিমা আর একটা কেউ কেউ বলছেন কি খায়াত আর কেউ কে বলছেন যে খায়রাতুল হেসান এটা তো আখেরাতে হবে আর কেউ কে বলছেন যে খায়রাত ওই যে নসরি অল গনিমা এটার পাশাপাশি আর বললো এটা গনিমাতে এর মধ্যে গনিমাতে আমি সারা কি না সারা রি বাদি আরকি বাদি সেটাও খায়রাতের হিসানের মধ্যে দুনিয়ার আর কি এটাকে খায়রাতের হিসান বলা যাবে দুই নম্বর হলো এরাই সফর তিন নম্বর হলো ذالك الفوز العظيم ذالك الفوز العظيم و جاء المعذرون من الأعراب ليؤذن لهم جاء المعذرون من الأعراب دهات دي دير مده جارة أبارو ترا أبنا الكثير عشي ليؤذن لهم جنا أبني تدير كي ونموت دير معذرون بإدغام تائف الاسد في الدال تعتاكي ذالك المده أدغام كراويسي أشلي تشلي معتذرون معتذرون পরিবর্তন করে জালকে জালের মধ্যে এবার পেশ করা এখানে আসলে উদ্দেশ্য হল বিমান এই জন্য তোর জন্য ওটা বললাম যে দেহাতিদের মধ্যে যারা অপারক বাস্তবে যারা অপারক তারা ইলান নবী নবীর কাছে আসে কারণে তাদেরকে যেন বসে থাকতে ইজাজার আশপাশে যারা বাস্তবে ওজোর আছে তো তারা হুজুরের কাছে এসে বলতেছে আমাদেরকে ইজাজ দেন এইটার কথা বলা হলো এরপরে বলতেছে তারা ওজোর পেশ করার জন্য আসেও নাই মানে মদিনার আশপাশের যে সকল দেহাতিরা ছিল তাদের মধ্যে যারা বাস্তবে মোমেন তারা হুজুর কাছে আয়সা বলছে আমরা যেতে পারতেছি না আমাদের ওজোর আছে বলছে আর যারা মুনাফেক ওরা ওজোরটা পেশ করার জন্য আসেও নাই এটা বলা হচ্ছে আর এবার যারা মাহুর তাদের কথা বলতেছে দুর্বলদের জন্য কোন অসুবিধা নেই হারাজুন সামনে আসবে একেবারে দুর্বলদের জন্য কোন হারাজ নেই এবং যারা অসুস্থ অসুস্থ যেমন যেমন আসে অর্থ হল পারে না তো অন্ধ বিকলাঙ্গ এই যে সকল যারা ফিল আছেন এবং যারা কিছু পায় না যা তারা খরচ করবে উপরে কোন গুণা হবে না তবে একটা শর্ত আছে গুণাটা না হওয়া যে যারা কোনো ওজোর কারণে যেহাদে যেতে পারছে না দুর্বল ঘুড়া হয়ে গেছে অথবা অসুস্থতার কারণে যেহাদে যেতে পারতেছে না অথবা একদম ফক্র ফাকার কারণে যেতে হলে কিছু জিনিস তো লাগবে তার মানে কি বোঝা গেল যে যারা জেহাদে যেতে পারতেছে না তারাও আল্লাহ আল্লাহ রসুলের কল্যাণ কামি হইতে হয় তো কল্যাণকামী হওয়ার অর্থটা কি এটার ব্যাখ্যা মোশানব একটা দিচ্ছেন এখানে কল্যাণকামী হওয়ার অর্থ হলো যে তারা নিজেরা তো যেতে পারতেছে না কিন্তু যারা জেহাদে যেতে চায় তাদেরকে তারা বারণ করে না যারা তাদেরকে তারা বারণ করে না এর জাফের একটা এবং অন্যদেরকে এই নিরুৎসাহিত করে না তাকসিল তসবিত মানা কি তাকসিল তাকসিল কাসালের থেকে অন্যদেরকে নিরুৎসাহিত করে না এটা অত আতি আরেকটা নস্কা আছে যে পাশে সেই নসখাটাই শাহি আনিত আত্যাচিত আনিত আ এবং তো আতের থেকে তারা মানুষকে নিরুৎসাহিত করে না এটা হলো নাসাহী রসুলি আর অন্যরা আরেকটু ব্যাখ্যা দিছে যে যারা জেহাদে যেতে পারবে না কোন ওজোরের কারণে এই কথাটা একটু খেয়াল করো যারা ওজোরের কারণে যেহাদে যেতে পারবে না ওজোরের কারণে তারাও ইসেমের থেকে মুক্ত থাকবে যদি আল্লাহ আল্লাহ রসুলের খায়ের খা খায়ের খাই হয় খায়ের খায়ের অর্থটা কি তারা নিজেরা তারা সমর্থন করবে এবং নিজে যেতে পারতেছে না অন্যদেরকে কথা দিয়ে উৎসাহ দেবে যদি সম্পদ থাকে যেমন প্রথম দুই সুর তো সম্ভবই আফা আর মারদ যদি সম্পদ থাকে তাহলে তাদেরকে সম্পদ সহায়তা করবে যদি সেটাও না পারে তাহলে তাদের বাড়ি ঘরে যারা আছে তাদের দেখাশোনা করবো এইটা হলো যারা মা আজ তারাও ইসেমের থেকে বাঁচার জন্য এই কাজটা করা লাগবে যারা ওজোরের কারণে যেহাদে যেতে পারতেছে না তাদেরও এই গুনহের থেকে বাঁচার জন্য এই কাজটা করা লাগবে যারা যেতে চাচ্ছে তাদেরকে যেতে দেবে ভাই যাও আমি যেতে পারতেছি না যাও তাও তুমি যারা চলে গেছে তাদের আত্মীয় স্বজন মা আলিলা মাধ্যমে তাদের উপরে কোন আল্লাহর পক্ষ থেকে কোনো পাকড়াও হবে না মা আলসিনিকা কি বুঝা গেল সে যদি না যে না সাহি করে তাহলে বোঝা যাবে যে সে যারা যেতে পারতেছে তাদের মানসিকতার দিক দিয়ে তাদের মতো কিন্তু এটা ওজোর কারণে এক আছে মানসিকতার দিক দিয়ে তাদের মতো কারণে আটকে আসে না অর্থাৎ এই লোকে ওজোর মধ্যে থেকেও সে শাস্তি সম্মুখীন হবে কারণ তার এই না যাওয়াটা ওজোর কারণে না এটা তার মানসিকতাই না যাওয়াটা এটা হলো যদি কেউ ওজোর কারণে না যায় তাহলে আর যদি নাই তারপরেও বসে রয়েছে এরপরেও যদি না হয় তাহলে তার মানে এরা যে কাজটা করতেছে এই কাজটা যদিও জাহিরি ভাবে একটু গুনা মনে হয় কিন্তু আল্লাহ করে দেবে আল্লাহ প্রশস্ততা রেখেছেন এই উদ্দেশ্যে তারা যখন আপনার কাছে আসে এরা কারা হুম মিনাল আনসার সাতজন সাত ছেলে মুক্তি ওনার সাত ছেলে ওনারা আসছিল আয়সা বলতে আমাদের কাছে কোনো কিন্তু হুজুরে বলতেছে আমি এমন কোনো কিছু পাচ্ছি না যার উপর তোমাদেরকে সাওয়ার করাবো মানে যা সাড়ি আসছিল সবগুলো দেওয়া হয়ে গেছে বিভিন্ন মুজাহিদদেরকে ওনারা একটু পরে আসেন আসার পর বলছি আমাদের কাছে আমার কাছে কিছুই নাই এখন লাকুমা আলী তারা এই অবস্থায় ফিরে যায় তাদের চোখ প্রবাহিত করে হাজান এ দুঃখে যে তারা এমন কিছু পায়নি বা পাচ্ছে না যা তারা খরচ করবে আসে আর আপনি বলেন তখন তারা এই অবস্থায় ফিরে যায় কিসের বয়ানটা হলো থেকে যেই জিনিসটা ফায়জ হবে সেটার বয়ান একটা কিছু হবে সেটা কি এটা মিন দিয়ে বোঝানো হয়েছে তাদের চোখ প্রবাহিত করে হাজান বলেন যে এরা যেহেতু কেঁদে কেদে ফিরে গেছে যে তারা এটা বলে চার নম্বর ওই সকল লোকের উপরও কোনো হারাজ নাই যারা আপনার কাছে আসে যেন আপনি তাদেরকে জেহাদে নিয়ে যান কিন্তু আপনি যখন তাদেরকে বলেন যে আমার কাছে কিছুই নাই কোন সবারই নাই তখন তারা কেঁদে কেঁদে ফিরে যায় দেখো যে মানুষগুলো কেঁদে কেঁদে ফিরে যায় তার মানে খরচ করার জন্য আবার আপনার কাছে আসছে নিজেরা পায় না এই চুপচাপ বাইরে বসে রয়েছে এমনও না কিচ্ছু তো জিয়া লাভটা কি না আপনার কাছে আসছে আপনার কাছে আসার পর এরপর যখন আপনি দিতে পারতেছেন তখন তারা এই দিনের মধ্যে ব্যথাটা নিয়ে ফিরে যেতেছে কয়েকজন সাহাবি চলে এতটা আগ্রহ রাখে যে হুজুর কাছে আসছে আসার পরে কিছু পায় না কেঁদে কেঁদে ফেরত চাইতেছে এটা না যে আমরা আমাদের জিম্মদারি তো আমি আসছি আমাদেরকে নিতে পারে তো কি আমরা খুশি খুশি আল্লাহ না এটা না আসছে আসার পরে আল্লাহ যাচ্ছে আমরা যেতে পারতেছি না এজন্য জন্য মনটা ব্যথিত এই অবস্থায় ফেরত যেতেছে অবস্থা যদি এটা হয় তাহলে বলতেছে লাইসা হারাজ এই হারাজ হারাজ কি নাই মার্জার উপরে হারাজ নাই যাদের একদম কিছুই নাই তাদের উপরে হরাজ নাই আর ওই সকল মানুষের উপরে কোন হরজ নাই যারা যজ্বা পুরো রাখে কিন্তু যেতে পারে নাই মনের মধ্যে ব্যথা আছে কাচ্ছেছে এইটার কারণে তারা যেতে পারতেছে না এদের উপরে কোন বিপরীতটা কি হবে পয়সা নাই এই জন্য খুশি পয়সা নাই আল্লাহ হবে এখানে বোঝানো হলো যে পূর্ণ জজ্বা আছে ব্যথা আছে কিন্তু যেতে পারে কুদরতি মানের কারণে তো তাদের উপরে কোনো আল্লাহ কাদের উপর হবে ইন্নামাজি শাস্তি দেওয়ার পথ তারিখ কারণে সম্পদের মুহে পড়ে গেছে থাকতে রাজি হয়ে গেছে এই মানুষগুলো আল্লাহ বলতে কি গেছে দেখো কাহুন আল খায়রা আল খায়রা শব্দ থেকে শব্দটা বাইরে গেছেন আরো তোদ্দামা মিস্তু না বলে আল খায়রা বলে দিলে সুন্দর হয়ে যেত না এখানে এই ফাহুমলাফসি রে তারা জানে না তিনি বলেন তিনি বলেন এই যে তো আল্লাহ তাদের দিলে মোহর মেরে দিয়েছেন এ কারণে তারা জানে না বুঝেনা একটা হুকুম এটা তার বুঝে আসবে না এটা কি এটা কেমন একটা হলো পালন না করা একটা হলো বুঝে না ভিন্ন জিনিস না পালন না করা এটা নকসের কারণে পালন করা আমরা তো কত করি না কিন্তু বুঝে তো আসতে হবে আমাকে আল্লাহ বিধান বলতেছে যে যদি জেহাদের থেকে তাদের নেফরত যে হচ্ছে এটা কারণ হলো আল্লাহ লাগিয়ে দিয়েছে না এখন জেহাদ বলতে সে শুধু বুঝে যে ওই মারামারি কাটাকাটিহুদা বেহুদা একটা কাজ এটা এটা এটা তো রাসে মল্ল বলছেন আর ইসি বাহরুল ছোট্ট করে আল জেহাদ দুনিয়ার কি মানাফে এটা তারা বোঝানো জানে না